সিল্ল নির অমন আহসনু কৌলম ইনলি আিল সি مِنَ মুসলিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি الله বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদল্লা লাহু ওয়া মান ইয়ুদিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি أما بعد فقد قال الشيخ الإسناد بن تريمية رحمه الله تعالى ويتبرؤون من طريقة الروافض الذين يبغذون السحابات ويصبونهم ومن طريقة النواصب الذين يوذون أهل البيت بقول أو عمل ويمسكون عم الشجر بين السحابة ويقولون إن هذه الأعثار المرضية في مصاويهم منها ما هو كذب ও মিনহ নো রেলা সমস্ত কি নবী মোহাম্মদ রসুল ধর মোমিন মোমিনা সৎ কর্মশীল তাদেরকে আল্লাহ এবং মতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন সালাদ এবং সালামদাদের প্রেমী মোহাম্মদ রসুল্লা পথি যার তর্বতেই এই সাহবাঈ কেরামগঞ্জ এ মর্যাদায় পৌঁছেছেন আমাদের ধারাবাহিক আলোচনা আল শেষের দিকে আজকে পর্ব নম্বর হচ্ছে সাইত্রিশ বিষয়বস্তু সম্পর্কে শেখ সালিবান সম্পর্কে এবং আলে বৈদ সম্পর্কে বিদাতিরা যেসব কথা বলে থাকে উল্টোপাল্ট তাদের ওপর অপবাদ দিয়ে থাকে বা তাদের সমালোচনা করে থাকে বা তাদেরকে গালমন্দ করে থাকে এই সম্পর্কে আহলে জামাত তাদের থেকে এই সব বেদাতিদের থেকে সম্পর্কহীনতার ঘোষণা করে সম্পর্ক ছিন্ন করে অর্থাৎ আহলে সন্ন্যাত জামাতের এই সমস্ত বেদাতিদের সাথে বেদাতিদের আকিদার সাথে কোন সম্পর্ক নেই যারা সাহাবাহিক মানহানি করে যেমন শিয়া রাফেজিরা। শুধু মানহানি না তা ফির করে কাফের বলে গালমন্দ করে বলে এবং এসব কথা বলে তারা সাক্ষী দিয়ে থাকে যে তারা জাহান্নামী কালেমা পড়ায় মুসলিম বানাই সাক্ষী দেয় মোহাম্মদ রসুল্লাহর পরে আকর জাহান্নামে উমার জাহান্নামে আর আয়েশা জাহান নামে আফসা জাহান নামে আল্লাহর লানত ঐসব লোকদের ওপর যারা সাহাবাই কেরাম কে এইভাবে গালমন্দ করে বা তাদের সম্পর্কে বাড়াবাড়ি করে এবং তাদেরকে আল্লাহ জানা দুনিয়াতেও লাঞ্ছিত করেন আর পরকালেও যেন আল্লাহর উপরে উচিত শাস্তি দেন লাঞ্ছিত অপদস্থ করেন আরেকটি দল বিদাতী দল সেটা হচ্ছে আলে বাইত সম্পর্কে নবী করিম সাল্লা ইসাল্লামের মোমিন মমিন্ন যারা বংশধর তাদের সম্পর্কে যারা ঘৃণা রাখে বিদ্বেষ রাখে অথবা তাদেরকে কোনো কথার দ্বারা কাজের দ্বারা কষ্ট দিয়ে থাকে ওদের থেকেও আহলে আহলেস উন্নতামাত্পর্কহীন তাদের সাথে কোন সম্পর্ক নেই আহলিসের তারা প্রত্যেকের মর্যাদার ওইভাবে খেয়াল রাখে যে মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন সেই মর্যাদাই অতিরঞ্জন বাড়াবাড়ি করে না সাহাবাঈকাল সম্পর্কে হক অথবা আলিবাই সম্পর্কে আর তাদের ক্ষেত্রে ত্রুটিও করে না কোনো লম্বাই আছে আজকে সেটা শেষ করব বলছেন এত বর্রা ও নামিন তারি কত শিয়াদের। পথ থেকে সম্পর্কহীনতার ঘোষণা করে রামদের সম্পর্কে বিদ্বেষ রাখে ওসুফ বুন এবং শাহাবাই কেরামকে গালমন্দ করে অমিন তারিখ নামাজ এই একটি বেদাতি গুমরা দল এটা সর্বনিম্ন নাম তাদের বেদাতি কিন্তু যারা সাহাবাই কেরামদেরকে কাফের বলে যাদেরকে আল্ সার্টিফিকেট দিয়েছেন রানো বলে যাদেরকে আল্লাহ বলেছেন এবং যাদের প্রশংসা করেছেন এক আয়াতে না বহু আয়াতে কোরআন কেরিমে সাহাবাই কেরাম ফজিউ মর্যাদা সম্পর্কে রয়েছে সাহাবাই কেরামদের মানহানি করা অথবা তাদের সমালোচনা করা অথবা তাদের ইমান আকিদায় আমলে আপত্তি তোলা এটা হচ্ছে কোরআনের অস্বীকার সুতরাং যারা এই রকম করবে তাদের ইমান থাকবে না এই একটি গুমরা পথভ্রষ্ট দল যাদের সাথে আহলে আহলি সোল্লা জামাতের কোন সম্পর্ক নেই দ্বিতীয় আর একটি দল এর বিপরীত দিকে তারা বিপরীত দিকে এজন্য বললাম যে শিয়া রাফেজিরা সাহাবাইকার সম্পর্কে কি করে তারা মানহানি করে সাহাবাইকার গাল মন্দ করে এমন এমনকি কাফরগুলো আখ্যায়িত করে তাদের ক্ষেত্রে শত্রুতা বিদ্বেষ রাখে আর পাশাপাশি রসুল আলী বাইদ আলী রজিয়াল সম্পর্কে ফাতেমা রজিয়ালা সম্পর্কে হাসান হোসেন সম্পর্কে তাদের সম্পর্কে गोली अतिरंजन कर सीमाहीन अतिर बाढ़ाबाड़ी करमता दिए थे कम पक्षे तारो जन के मासूम इमाम प्रथम शुरू आलि रजियाल्लाह तलाउदी हसान हसन तरफ बारो जन इमाम रही निसपाप मासूम तरह भूलभ्रांति এবং তাদের মর্যাদা নবীর অনেক বেশি জি এদের ইসনা আসারিয়া বলা হয় এদেরকে কোন ফিরকা বলা হয়। ইসনা হয়ত গুমরা আকিদায় বিশ্বাসী ইরানি রাফেজিরা হচ্ছে ইসনা আশারিয়া ফিরকা জি তো এরা বাড়াবাড়ি করে অতিরঞ্জন করে কার ক্ষেত্রে নবিসামের বংশধার ক্ষেত্রে এর প্রতিক্রিয়ামূলক অথবা যে কোনো কারণে হোক আরেকটা দল সেই যুগে পয়দা হয়েছিল বিশেষ করে তাদের অবস্থান ছিল দেশে। তারা রসল সাল্লা সাল্লামের পরিবার সম্পর্কিত আলেবাজ সম্পর্কে বিদ্বেষার্থ ঘৃণারথ বা তাদের মানহানি করত এদেরকে নাসিবি বলা হয় এদের কি বলা হয় বহু বছর আর না যার বহু বছর হচ্ছে বলা হয়। এজন্য বলা হয় নাসাব মানে দড় করা এরা এদের সম্পর্কে পালামা বলেছেন হুম নাসা বলা আদা ও বেহম আলী বৈতি তারা রসুল্লাহ সাল্লা সাল্লামের বংশধর সম্পর্কে শত্রুতা দুশ্মনী দাঁড় করেছিল মানে তারা অন্তরে দুঃখতা রাখত যে শত্রুতা তাদের বড় টিগুম রাহি আর রাফেজিদেরকে রাফেজি কেন বলা হয় শিয়াদেরকে রাফেজ শিয়া বললে খুশি হবে শিয়া মানে হচ্ছে দল হ্যাঁ কার দল শিয়া আলী আমরা হচ্ছি আলীর দল তো আলীর দল এটা ভালো মানুষ আমার জন্য কথা কিন্তু আসলে তার আলীর দল একই তো আলীর দল না আকলাক চরিত্র আলীর দল না কোনো কিছুতে আলীর দল না তো এদেরকে শিয়া বলায় জন্য ঠিক নাই এদেরকে রাফেজি বলতে হবে জি আলী যখন বলেছিলেন এরা জিজ্ঞেস করলো যে আপনি আবকর ওমর সম্পর্কে মত রাখেন বুঝা অবর হ্যাঁ প্রথম খলিফা দ্বিতীয় খলিফা হ্যাঁ আর আমার দাদা তাদের সহযোগী ছিলেন আলী তখন আপনার কথা মানি না অস্বীকার করলাম অথচ তাদের ধারণাই তাদের ইমাম আর মানি না কথা ছুঁড়ে ফেলে দেওয়া অমান্য করাকে রাফত বলা হয় রাফাদ মানে অস্বীকার করে রিফিউজ করা যেটাকে রিফিউজ করা রাফদ জি আরবির সাথে মিল আছে রিফিউজ আর রাফজ জি তো তখন তিনি বলেছেন রাফাল তুমুন তুমুন আমার কথা ছুঁড়ে ফেললে আরেকদিকে গোমরা বাইতের ক্ষেত্রে একদল বাড়াবাড়ি করেছে অতিরঞ্জন করেছে আর মানহানি করেছে এই দুই গোমরা দল থেকে সম্পর্কহীনতার ঘোষণা করে কষ্ট দিয়ে থাকে কাজের দ্বারা হইতে পারে কাজের দ্বারা এই যে নবী করিম সাল্লামের বংশধারের কাউকে কষ্ট দিয়েছে জন হোসেন আল্লাহ যারা জুল অত্যাচার করে শহীদ করেছে তারা নাসিবি জি ইবনে আরো সাথে সঙ্গী যারা না যারা বাইনা সাহাবি আর আহলে সনাত আর একটি কাজ সেটা হচ্ছে যে সাহাবাহিকমদের মাঝে যে আপোষে মত বিরোধ হয়েছে আর আপোষে যে দ্বন্দ্বগুলি সৃষ্টি হয়েছিল বিভিন্ন কারণে সেগুলি নিয়ে তারা আলোচনা করে না আলাপ আলোচনা করে না সেগুলিতে বিচারও খেয়ে বসে না যেমন মৌলানা মৌদি বসছে বিচারপতি সাহবাইকে আমাদের বিচার করে আসামের কাঠব হাজির করে জি এটা আহ জামাত করে না এটা আহলে সোন জামাতের মানহাজ আকিল খেলাফি একটি গুমরাহী তাই বলছেন যে সাহাবাইকে আমাদের মাঝে যেই ইলাফুলি হয়েছে বা মতবিরোধ হয়েছে বা মনোমালিন্য হয়েছে কোন ক্ষেত্রে सम्पर्क मान तीर कू खुले ठीक कर लाइक उमुक भूल ये ना आलिसन जमत वाता ए सब घटल क्या व्याख्या की सम्पर्क आलिसम এই সম্পর্কে কয়েকটি কথা বলছেন শেখুল ইসলাম বলছেন যে সাহবাই কেরাম সম্পর্কে তাদের যখন আপস দ্বন্দ্ব শুরু হইল আলী রাজি আল্লাহ তালা আলি দিকে আর এই ক্ষেত্রে তখন সাহবাই কেনরা তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন একদল আলী রাজিয়া আল্লাহ পক্ষ নিলেন আর একদল পক্ষ নিলেন আর একদল বলছেন না এই দুই মুসলিমদের মাঝে যেহেতু বিবাদ আমরা এদিকে যাবো না ওইদিকে যাবো না নিরপেক্ষ থাকবে এই রকম আইসা রাজিয়াল তালা আনহাকে সবাই বলেন যে আপনি গেলে হয়তো একটা মীমাংসা হয়ে যাবে তিনি গেলেন আর তাতে যারা সাবাইহুদিউ চক্রান্তে যারা আসলে ওসমান রাজিয়াল শহীদ করেছিল ওরা দেখলো যে এখন যদি মীমাংসাটা হয়ে যায় তাহলে তো আমাদেরকে ধরে সবকে কেস হাসে হত্যা করা হবে তখন রাতের অন্ধকারে হামলা করে দিল আলী রাজিয়া আল্লাহ তাল পক্ষ নিয়ে যেন অথচ কেউ খবর রাখে নাই এরা সব ছিল এই সাবাই দল বা এই খুনি দল অপরাধী তখন সাথে যারা একটা মেমস যাবে। রাতের সবাই ঘুমন্ত অবস্থায় কেউ কারো খবর রাখে না হঠাৎ করে আক্রমণ হয়ে গেল রাতের অন্ধকারে তখন প্রতিরোধমূলক প্রতিরক্ষামূলক পাল্টা আক্রমণ এতে অনেক লোক এর হলো সবগুলি চক্রান্ত ছিল ইহুদি সাবাই চক্রান্ত सबाई चक्रान्ते द्वंद शुरू हलो बर्णना सम्पर्क जमिका टा कि तर ध्यान धारणा के विश्वास क्षेत्र सुन्न रिवायत गर्णना गुली रही आशार मान बर्णना আসার মানে হাদিস সাধারণত সুর উল্লাহ সাল্লা হাদিস হাদিস বলা হয় আর সাহাবাহিকদের কোন অক্তি আহ বা তিনের অক্তিগুলোকে কি বলা হয় আসার বলা হয় যদিও কখনো কখনো নবী হাদিস কেও আসার বলা হয় এই জন্য দোয়া গুলিকে আমরা দোয়া মাসুরা বলছি আশার থেকে মাসুর বা মাসুরা দোয়া এই যে রেওয়ায়ত বর্ণনাগুলি রয়েছে যা বর্ণিত হয়েছে এগুলো কি বলবেন এই সম্পর্কে বলছে মিনহা মাহুয় তার একটা অংশ হচ্ছে মিথ্যা মিথ। আর এই মিথ্যাগুলো রটিয়েছে জি। আর ধর্মটাই আর জন্মেছে তার মধ্যে সবচেয়ে বড় মিথ্যুক দল হচ্ছে ফিরকা হচ্ছে এই রাফেজা শিয়া। এদের ধর্ম আকিদা সবকিছুই কিসের ওপর মিথ্যার উপর নির্ভরশীল জি এমনকি তাদের ধর্মের একটি আকিদা হচ্ছে মিথ্যা এবং মনাফিক আকিদা হচ্ছে তাকিয়া তাকিয়া মানে বাঁচার জন্য যেকোনো সব মিথ্যা কথা বলে কাকে বলছে যে আহ অনিষ্ট বাঁচার জন্য আহলে সন্ন্য বলেন যে আমরা শূন্য হয়ে গেছি বলেন এটাই সবাবের কাজ তাঁদের একটি এবাগত আহলে সোন বলেন যে আমাদের এসব কোনো দেখা নামাজ পড়ছে এই তাকিয়ার ভিত্তি করেই এরা সবকিছু করে আর এই তাকিয়ার ভিত্তি করেই তারা আপনার কি বলছে এই জামাত ইসলামীদেরকে ধোকা দিয়েছে আর জামাত ইসলামীরা প্রতারিত হয়েছে ইসলামিয়া ইসলামিয়া সার কিয়া স্লোগান ছিল খোমেনি যুগে ইসলাম ইসলাম না পূর্ব না পশ্চিমাগুলি জানি না আর জানলেও তাদের রাজনৈতিক বিরোধ স্বার্থের জন্য এসব বিশ্বাসী করে না ওদের যদি বলেন যে এইসব আকিদার রাফেদ ইসিয়াদের এরা বিশ্বাসই করে না এদের অনেক যারা কর্মকর্তা তাদের সাথে আলোচনা করে দেখেছি আশ্চর্য এদের কোন জ্ঞান নেই রাফিজিদের কিতাব আর সম্পর্কে আর এতে বড় ভূমিকা আদায় করেছে মধুদের কিতাব খেলাফাতে মকিয়া তার এইসব কিতাবগুলি আল্লাপাক এসব সার থেকে আমাদেরকে বাঁচিয়ে ছড়া ছড়ি ছড়াছড়ি এভিয়া এরকম করে দিয়েছেন আউরিন এরকম করে দিয়েছেন তুমুক সাহেব এইরকম করেছেন অনুসমান রাজি আল্লাহ্ন এই করেছেন সেই করেছেন জি হ্যাঁ মিনহা মাহি একটা অংশ তার হচ্ছে একেবারে মিথ্যা আর একটা অংশ এমন যাতে কিছু বাড়ানো হয়েছে অথবা কমানো হয়েছে কাটছাট করা হয়েছে সুবিধা মতো করা হয়েছে এমন একটা ঘটনাকে যদি কাটছাঁট করেন তা আসল রূপ থাকবে না এটা ভালো মানুষকে খারাপ করে দিবেন দোষের ক্ষেত্রে ধরেন একটা ভালো মানুষের দোষ বাড়িয়ে দিলেন আর উনি যে অনেক ভালো কাজ করেছে সেই ক্ষেত্রে ও কি করলেন কমিয়ে দিলেন তো লোকটা বদানো হবে না ভালো কাজ করে ও নাম নেই করেছে আর আসল যে রূপরেখাটা ছিল ঘটনার বা বিষয়গুলির সমস্যাগুলির সেটাকে একবারে পরিবর্তন করে দেওয়া হয়েছে আসলে যেটা ফ্যাক্ট আসল যেটা ঘটেছে সেটা बोझा जायन कितन कर सही क्यों सही क्यों सहबा हईल ए सम्पर्क মিনহ মাহরুন তার কিছু ক্ষেত্রে তাদের অজর গ্রহণযোগ্য তাদের অজর গ্রহণযোগ্য তেমন করে অজর গ্রহণযোগ্য হয় মুসিবন যদি ইজতিহাদ মুসলিম থাকে তো সবচাইতে বড় মুজ তাহেদকার রসুরল পরে সাহায্যের ঠিক না। তো ইজতেহাদের ক্ষেত্রে মুস্তাহেদের ভুলও হইতে পারে আবার ঠিক না বলেছেন যখন কোন বিচারক বা কোনো আলেম বা কোন ব্যক্তি কোন সাহাবি ইসতেহাদ করবেন মেহনত পরিশ্রম চালিয়ে কোরআন আলোকে একটা সিদ্ধান্ত দিলেন সেটা যে কোনো বিষয় হইতে পারে মাসাইল হতে পারে আবার আপোষের দ্বন্দ্ব মিটানোর ক্ষেত্রে বা আপোসের বুঝাবুঝির ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে ইস্তেহাদ করলেন তাহলে মেহনতের যে ঠিক করেছে সেই জন্য ওয়াইজাজ আর যখন ইস্তেহাদ করলেন মেহনত পরিশ্রম চালিয়ে এটা সিদ্ধান্তে পৌঁছিলেন বা সিদ্ধান্ত দিলেন কিন্তু। ভুল করে দিলেন ভুল হয়ে গেল তাহলে তার জন্য এক নেকি রয়েছে। কিন্তু পরবর্তীকালে যারা আসবে তাদের উপর যখন স্পষ্ট হয়ে যাবে যে মুস্তাহেদের এই ইস্তহাদটা ভুল তখন তাকে কি ফলো করা যাবে করা যাবে না এই কথাটা বুঝে নিলেই মজাহাবের ঘোড়াবি থাকে না মুজাহেদ ইস্তেহাদ করে উনি যদি ঠিক করে থাকেন ডবল নেকি পেয়েছেন ভুল করে থাকেন তবু এক নেই পেয়েছেন কিন্তু দলিরে বিপরীত চলে গেছে তারপরেও যদি তার অন্ধনকরণ করি তাহলে এটা গুমরাহী রাস্তা নাই হ্যাঁ সুরুল্লাহাম সন্ন্যার উপর আবার হকের উপর আপনি অন্য কিছুকে ভুলটাকে প্রাধান্য দিলেন ঠিক মাসা মাসাল ক্ষেত্রে অন্ধতকিদের আসলে অস্তিত্ব ইসলামে নেই একজন আলেম বুঝতে পারছে যে ভাই যেমন একটা পড়তে হবে না। উদাহরণে এটাও ঠিক ওইটাও ঠিক এরকম না যে পড়লেও ঠিক তো যারা পড়তে হবে বলছে তারা বলছে পড়া ফরজ ঠিক কিনা আর যারা বলছে পড়তে হবে না তারা হচ্ছে তারা বলছে পড়া হারাম ঠিক কিনা তো হারামটাও ঠিক আর ফরজটাও ঠিক দুটা তো পরস্পর এইরকম বিরোধী একটা জিনিস কি আবার হারাম আর ফরজ হয় কখনো না ঠিক না। তাহলে দুটোর হচ্ছে হক যাতে মুস্তাহেদ মুশিদ ঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন হইসরাফাতে পড়া ফরজ আর না হয় সুরাফাতে আমার পেছনে পড়া হারাম দুটো একটা হক আরেকটাতে মুজ তাহেদ মুফতি ভুল করেছে। কারণ আমরা যখন আমরা তো সব জাহেল না হম্মিমার চারজন ইমামের পর সব মূর্খ জাহেল আর কিছু যায় না এমন তো নাই তাহলে ইসতেহাদের যোগ্যতা আবু হানিফা সাহেব আহমদের পরে হাজার ছিল এখন আছে ইজতেহাদের দরজা এখন পর্যন্ত খোলা আছে এটাও ভালো ঘরে মনে রাখবেন মহাবি মজাবি যারা বিশেষ করে গোড়া মত আছে তারা বলছে ইসতেহাদের দরজা আবু হানিফা শাহে মালিক আহমদের মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে গেছে रोजे ब करतेमाम साफी सुराफाते नाम भाई ने उदाह सुराफा पड़ा हाराम एक हकता भूल एक क्षेत्र আর না হকটা মুস্তাহিদের বুঝার পরে যখন বুঝে নেব তখন কি করব। যেটা হক সেটা গ্রহণ করবো আর যেটা ভুল সেটা ছেড়ে দেব এটা হওয়া উচিত তাহলে যেই ওজোর সহি যেগুলো ঘটনা ঘটেছে সাহবা ক্যামের মধ্যে সেই ক্ষেত্রে তাদের অজুর রয়েছে ভাই মুস্তাহিদ করে ঠিক সিদ্ধান্ত পড়ছে একদল ঠিকমা মুস্তাহিদ উন অথবা মুস্তাহিদ করেছেন মুক্তি উন আর ভুল করেছেন যেমন আলী রাজিয়াল প্রথম যে বিষয়টি নিয়ে মত বিরোধ সেটা হচ্ছে আলী রাজি আল্লাহ তালান্ন খালিফা হইলেন চতুর্থ খালিফা খালিফাই আসে ঠিক না তাহলে মুসলিম দেশের যত মুসলিমরা রয়েছে বিশেষ করে গণ্যমান্যরা আর গণ্যমান্যরা বায়াত করলে জনগণ তাদের অন্তর্ভুক্ত তাদের আওতাভুক্ত সবাইকে এক এক করে বায়াত করতে জরুরি নাই রাজিয়া আল্লাহ তালা আনার জন্য হক এটা ছিল যে তিনি সাথে সাথে আসবেন আর আলিয়া রাজি আল্লাহ হাতে বায়াত করবেন আর বলবেন যে আপনাকে আমি খালিফাই হক বলে কি করলাম মেনে নিলাম কিন্তু তিনি যে না আমি মানবো না কেন মানবেনা আমি এই জন্য মানবো না যে উসমানজী আল্লাহ তালানহ আমার আত্মীয় আর আমার এটা অধিকার আল্লাহ কোরআনে বলেছেন ওমান সুলতান সালাইস রেফিল খাত কেউ যদি নির্মমভাবে নিহত হয় অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় তাহলে তার ওলি মানে অভিভাবক আমি অভিভাবক তার পক্ষ থেকে তার অভিভাবককে আল্লাহ এই কর্তৃত্ব নেতৃত্ব সুলতান। এই ক্ষমতা দিয়েছেন যে সে ডিমান্ড করবে যে আমার আত্মীয়র না হোক আমি এটা চাই আগে কেসাস সে বাস্তবায়ন করেন তারপরে বায়াত করবো এই কথাই মা ইস্তিহাদ ভুল করে দিলেন পক্ষান আলী রাজি আল্লাহ তাল্লা ইস্তিহাদ ছিল যে আমি আমাকে লোকেরা খালিফা বানিয়েছে এখন সবাই মিলে এক বাক্যে খেলাফতকে মেনে নাও এবং এখানে পরিস্থিতিটা শান্ত হোক আর তারপরে আমাকে শক্তিশালী করো সাহায্য করো আর তারপরে তখন খুঁজব যে খুনিগুলোকে কারণ অনেক লোক ছিল কয়েকশো লোক কমপক্ষে বা কয়েক হাজার লোক ধরেন কয়েকশই যদি হয় কয়েকশো সবাই তো আর খনের সাথে জড়িত না কিছু লোক ছিল হইচই করেছে তো সবাইকে তখন করা যাবে না হত্যা করা যাবে না কেস আসছে তাহলে যারা যারা খুন করেছে বা খুন করার সাথে সরাসরি তাদেরকে তখন দৌড়ব আর তারপরে তখন কেশন করেন ইসতেহাদ মুহাত করে ঠিক করেছেন আর একজন করেছেন কিন্তু হল করেছেন যেমন এখন মশলাম মাসলাই বললাম সুরা ফাতে পিছনে পড়া ফরজ যে বলেছে ফরজ মুস্তাহেদ মুসিব ঠিক বলেছেন আর বলেছেন না পড়া যাবে না পড়া যাবে না তিনি হচ্ছে শেখ ইমারাহিম এবং অন্যান্য সমস্ত আহলে সাল জামাতের মত মদুদী সাহেব এখানেই গুমরাহের শিকার হয়েছে তার কিতাবে আমি নিজে পড়েছি যথেষ্ট করেছি সরাসরি অস্বীকার করছেন। আমি না ইস্তেহাদ বড় ধরনের মানহানি সাহাবীর এবং বড় ধরনের তার একটি গুমরাহী তারপরে বলছেন ওহম্মা ওয়াহিদি মিনাতে ইসমা স जमत करें ना सहबाई क्रमरा प्रत्येक मासुम एटाना साहबाइ कम क्षेत्र दिक एक हम समिगत भाव और एक व्यक्ति हिसाब सेक्ति हिसाब प्रत्येक सहबी गाथुम বা গোনা হবে না বড় অথবা ছোট এটা কি আমরা বিশ্বাস করি না হইতে পারে সাগীরা হইতে পারে আর হয়েছে আর কাবিরা হইতে পারে কারো কারো হয়েছে যদি অল্প অল্প কিছু কিন্তু হইতে পারে হয়েছে কেন জেনার ঘটনা ঘটেনি সাহায্যের মধ্যে দু তিনটাই ঘট ঘটেছে না ঘটেনি চুরির ঘটনা ঘটেনি एक महिला बार बार कर। चूरी करते हाथ काटा जाते चूरीे बड़ो छोटोगत जो सहब जमी दल की सहब जमत मासूम पुरो जमात भूलना कारण पुरान पुर दल इलामारम्म भ्रस्टतार ओपर गुमराहर एक सब जुगे, जुगे सारा पृथ्वी थे सब गुमराहते मना रखें जी हाँ संख्या कमे हिदायत प्राप्त গুমরাহের সংখ্যা বেড়েছে গুমরা ফিরকা হ্যাঁ তেহাত্তরের বাহাত্তরটা গুমরা হয়ে গেছে ঠিক কিনা জামা নেই গুমরা ছিল না শুধু খারিজি রাফেজ হওয়ার আগে পর্যন্ত তারপরেও পৃথিবীতে হক সর্বদা ছিল আর আছে আর থাকবে বুঝছেন না এই একটি হাদি যেটা বললাম যে আমার আর একটি মুসলিম আমার উম্মতের একটি দল তয়েফা ছোট দলই হবে ক্ষুদ্র দল বলা হয়েছে ক্ষুদ্র জামাত আল আল হকের ওপর বিজয়ী থাকবে মানসুণ সাহায্য প্রাপ্ত থাকবে আমার মতো একটা দল থাকবে সেটা যে কোনো জায়গায় এক জায়গায় সবসময় এক জায়গায় নাও থাকতে পারে তারপরে এই দলটি এক জায়গায় একেবারে গচ্ছিত হয়ে থাকবে এটাও জরুরি না সারা পৃথিবীতে ছড়ে ছিটিয়ে থাকবে আলহামদুলিল্লাহ সহিয়া কলে ও আকিদার জনগণ অনুসারী সারা পৃথিবীতে আছে আপনি পূর্ব থেকে পশ্চিম যেখানেই চলে যান সেখানে কিন্তু লোক পাবেন আপনি এমন আল্লাহর কোন জমিন নেই হয়তো পাওয়া যাবে না ঠিক কিনা জি হ্যাঁ যদিও কোথাও কম কোথাও বেশি তো কি বলছিলাম যে সাহাবাইকে আমরা প্রত্যেকে মাসুম নয় এটা বিশ্বাস না যে প্রত্যেকে মাসুমায় বড় গোনা থেকে ও ছোট গোনা থেকে যেমন ছোট গুণা হইতে পারে তেমন বড় গোনাও কারো হতে পারে আলিম ফিল জুমুল্লা বরং তাদের ক্ষেত্রে গোনা হওয়ার সম্ভাবনা আছে হতে পারে অসম্ভব কোন না ভুল কথা অসম্ভাব কোন সাহেব ভুল করেছে না ভুল কথা মায়ুজো মাক্তারা देर, भूलानी शुद्ध ना होते भूलगुली तेज आजकलकार जमाना मुस्लिम ना कि ना मोटे मोटे क्या क्या सोरइया कदा माटी और सोइया मे हम द्रव तारा আত্মহংকারে ফেটে না পড়ে যে আমি কারণ দ্বন্দ্ব রাখি আমি মনে হয় এক এত সিনিয়র হয়েছি যে আমি সাহাবিদ থেকে এগিয়েছি বা সাহাবিদের হয়ে গেছে নাকি মোটেই না জি তাই এখান থেকে জবাব দিচ্ছেন যে ভুলগুলি হয়েছে ভুল যদি হয় তো তাদের নেকের দিকটাও তো দেখবে হ্যাঁ সেটাকে কোন সময় চিন্তা করেছ বলছো তাদের সাহাবাইকেরাম্রণী যে ভূমিকা রয়েছে দিন ইসলামের খেদমতের ক্ষেত্রে দিন ইসলাম পালনের ক্ষেত্রে কবুল করার ক্ষেত্রে এবং দিন প্রচার প্রসারের ক্ষেত্রে এবং নবী সাল্লা সাল্লামের সাথে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে জিহাদ ফি সাবিউল্লাহ ক্ষেত্রে জান মাল সবকিছুর কোরবানির ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা ওয়াল সব ফজিলত রয়েছে তাদের মর্যাদার কথা যদি তাদের একটা ভুলের তুলনায় লক্ষ লক্ষ কোটি কোটি নেকি রয়েছে পাহাড়ের মধ্যে নেকি রয়েছে হাতটা আন্ন মালা এটাও তার সাথে সাধারণ জানতে হবে আমি এগুলোকে বেশ কিছু পয়েন্টে যেমন শেখ পরে বর্ণনা করেছেন ইনশাআল্লাহ তালা এগুলোকে বর্ণনা করব এখানে তিনি চারটি পয়েন্ট বর্ণনা করেছেন ওই হাতিস সম্পর্কে আর তারপরে এই যে তাদের ভুল ভ্রান্তিগুলি হয়েছিল বা কোনো গোনা খাতা হয়েছে সে সম্পর্কে যে কথাগুলি বর্ণনা করেছেন এই ক্ষেত্রে ক্ষেত্রে সাতটি কথা করব। সংক্ষেপে এখন শেষ করল বলছেন যে এমন তাদের অগ্রণী ভূমিকা অথবা এত ফজিলত রয়েছে যে কোন ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে না হয়ে থাকে তো কয়েক ক্ষমা হয়ে গেছে আর আর একটি কথা তারপরে বলছেন যে তবা করলে আমাদের তাদের পার্থক্য আছে না তো যেমন পার্থক্য আছে তেমন আল্লাহ রহমতের ক্ষেত্রে পার্থক্য আছে আল্লাহ রহমত হয়েছে এবং আল্লাহর পক্ষতে ক্ষমার ঘোষণা নেমে আমাদের জন্য জরুরি নয় জি তাই বলছেন এমন কি হাতা আন্না সৈয়াদ बा करल माफ हमारे अल्लाह भलो जानसर अंतर तर कत पार्थक्य आज একই যুগের মানুষের যদি এই পার্থক্য থাকে তো সাহাবাই তুলনা করবেন তো পরবর্তীকালে কেন লেয়ান বাদম কারণ এর কারণ হচ্ছে যে তাদের এমন এমন নেই নেটিয়ে দেয় বা মুছে দেয় মা আলাই সালেমাম বাদাম পরবর্তীকালী লোকদের সর্বশেষ হনাইনে হাজির হয়েছেন তাবুকে হাজির হয়েছেন তারপরে বিদায় হাজির হয়েছেন তারপরে এমন কি আছে কোন তাবেই আছে যে নবিসে বিদায় হওয়ার সুযোগ পেয়েছে জি হ্যাঁ তো এই যে সুযোগগুলো তারা পেছেন দিন ইসলামের খেদমতের তারপরে দিন শিখার সরাসরি জি হ্যাঁ তারপরে যাকে আল্লাহ উত্তম নমুনাস হাসানা তাকে সরাসরি দেখে ফলো করার অনুসরণ করার সুযোগ পেছেন। সেটা তো আমরা কেউ পাইনি কারো তাবাই না তাবাত পাইনি কেউ চারে মামা পাইনি কোন মহাদেশও পাইনি তারা হচ্ছে সবচেয়ে উত্তম যুগের মানুষ ও আন্নার মুদিন আর তারা যদি এক মুদো সাদা করে থাকেন কোন সাহেব যদি এক মুপ্তাহে বলেছিলাম হ্যাঁ আনুমানিক ছয় সাতশো গ্রাম হ্যাঁ আগের সাহেব পরের সাহেবের গ্রামের সাথে তুলনা করে সুরুল্লাহ তাবই সাথে তুলনা করেন একজন তাবেই তাবা তবেই অহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করেছে সাদকা করেছে আর আর একজন সাহেব সাতশো গ্রাম বা নসিফ তার 300 গ্রাম সাড়ে তিনশো গ্রাম আল্লাহ রাস্তায় খরচ করেছে তারপর ওই সাহাবীর মর্যাদায় পৌঁছিতে পারবে না ও পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহ রাস্তায় সাদগা করে যেই সাহাবি মাত্র তিনশো সাড়ে গ্রাম জব গম খেজুর কিছু খরচ করেছে আল্লাহ রাস্তায় যে ব্যক্তি যেই সাহাবি সাদকা করেছেন সাদকা করার চাইতে মিম্মানবাদ পরবর্তীকালে কোন লোকের পক্ষ থেকে সুমাই দা কানার মিন আহদেম জমক তারপরে আমাদের যুগে মেলা লোক পাপ করে যাচ্ছে অনেক পাপ করেছে তারপরে তো সম্ভাবনা যে লোকটা হয়তো তবা করে নিয়েছে বলছি না বলছি না সাদ্দাম হুসেন কত জুলচার করেছে কত যে তার বাড়াবাড়ি ছিল হ্যাঁ বহু পাপ করেছে কিন্তু সে যেন যখন জেলে থাকলো সেই সময় হ্যাঁ আপনি কি জানেন যে সে করে করেনি বলতে পারবেন হতে পারে যে এমন তবা করেছে আল্লাহ মাফ করে দেখি নাহ্ এক জামিয়া হ্যাঁ তো এই জন্য কোন মানুষ মারা যাওয়ার পরে এই জন্য মন্তব্য করতে নেই তার সম্পর্কে খারাপ যে যতই খারাপ লোক হইতে পারে মরতে না যে চান্স পেয়ে গেছে হইতে পারে খালেদ থেকে এমন সংশোধন করেছে যেটা হতে আপনারা আমার নসি হবে না হঠাৎ করে মত হলে আপনি তবর সুযোগই পেলেন না বাড়ার সুযোগ পেলেন না একজনের যদি কোনও থাকে ভাইয়া থাকে। কত্তা বা মিন হাত থেকে তিনি তবা করে নিয়েছেন এই সম্ভাবনাটা যদি আজকালকার লোক সম্পর্কে আমরা বলি তাহলে সাহাবি সম্পর্কে কি বলতে পারেন যে কোনো ভূ লোক না কেন অবশ্যই দ্রুত কি করেছেন তারারি হামিনাল আল্লাহ বলছেন যে দিনের দুই পাশে দুই দিকে সকাল বিকেল ওজল্লাহ রাতের কিছু অংশে তোমরা এই পাঁচক সালাত কয়েম করো ফজুল জহুর আসল এই দুটো কথা দিয়ে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন এই পাঁচকালিকে মুছে দেয় নিয়ে চলে যায় সাফ করে দেয় তো সাহাবাই কেরামগন হয়ত করে নিয়েছেন যারা যারা এরকম কোন ভুল করেছেন অথবা এমন নেই করেছেন যা গোনাগুলিকে মিটিয়ে দিয়েছে আল্লাহ অথবা তাদের অগরণী ভূমিকার কারণে মাফ করি না মেলা মানুষ এমন হবে যে তবা হয়তো করেনি মেলা কিছু নেকি করেনি এখন হয়তো এই সময় যে গুনা করার পরে হয়তো নেকির সুযোগ পায়নি এটা তো হইতে পারে গুনা করলো তারপরে নেকির সুযোগ পাইনি কিন্তু গুনা করার আগে তার বহু নেকি আছে তো ওটা দেখি মাফ হবে না এইটা একটা অবস্থা হইতে পারে যিনি ভুলটা করেছেন তাকে মাফ করে দেওয়া হয়েছে তার অগ্রণী ভূমিকা থাকার কারণে সাফাত মোহাম্মদ সাল্লাহ অথবা নবী মোহাম্মদ সাফাত সুপারেশের কারণে দেখেন এই উম্মতের জন্য সুপারেশ আছে কিনা রসদুল্লা সাল্লামের ঠিক কিনা সাথে এখন এই উম সবগুলি মুসলিমকে যদি একসাথে রাখেন সাফাতের ব্যাপারে সবচেয়ে বেশি হলুসিয়তের সাথে কারা কলেমার সাহায্য দিয়েছেন সালাম শাতের বেশি হক রাখে দুনিয়া ফির শেষ আর একটি অবস্থা হচ্ছে যে যদি तीन जन भूल धक्का खेते दुर्घटना हईलो जगत किसुख विसुख हईल ফেজা কান হাজা জনবিল এই যে কথাগুলি বলা হল সবগুলি নিশ্চিত গুনার ক্ষেত্রে যদি কারো সম্পর্কে বলেন যে এই লোকটা নিশ্চিত গোনা হয়েছে তার ক্ষেত্রে মাফের কি মাধ্যম বা অশীলে পাওয়া যাচ্ছে কাদের সম্পর্কে বললাম যাদের গুণা হয়েছে সাহবা কেন সম্পর্কে গোনা হয়েছে কথা তো বলা মুশকিল আপনার ঠিক না যদি হয় তাহলে এগুলো গোনামাফের মাধ্যম তাহলে ওই বিষয়গুলি সম্পর্কে কি বলতে পারেন যেই ক্ষেত্রে তারা মুজ তাহলে করেছেন ইজতেহাদ করলে গোনা গান হয় দুই নাকি না হয় এক নাকি তো তো না ইসতেহাদ যখন বলবেন তাহলে হয় দুই নাকি যদি ঠিক সিদ্ধান্ত হয়ে থাকেন তারা ঠিক করে থাকেন ভুল করে থাকেন ফালাহ আজর ওয়াহে তাদের জন্য এক নেকি রয়েছে অল খাতা ফোরন আর ভুল ভ্রান্তি যা হয়েছে সেগুলি হ্যাঁ মার্জনা হয়ে যাবে সুম্মাল কাদর তারপরে শেষখানে আরো বলছেন যে সাহবাই যে ভুল ভ্রান্তিগুলি হ্যাঁ সেটা তাদের নেশাপাশি রাখলে বেশি না একেবারে অল্প শুধু অল্প না একেবারে অল্প তাই বলছেন সুম্মা অতপর আল কাদমিন যেই পরিমাণ তাদের আচার আচরণের ওপর আপত্তি করা হইতে পারে সেটা কালিলুন নজরুন অত্যন্ত কম মঘমোর ফিজামবে ফাইল কৌমে এই সাহবাই গ্রামদের দলের যে ফজিলত এবং মাহাসেন আর তাদের যে বৈশিষ্ট্য আর তাদের মর্যাদা दो चार भूल तो अनेक नेक सामने अनेक हासानदार सामने चापा पड़े जाए पड़े ना जी तो तरह जेहद जेहदुरे पशे दाड़े হিজরা এবং হিজরত করা জি আজকাল পেটের জন্য হিজরত করেছেন আর তারা দিনের জন্য হিজরত করেছেন এলাই কালেমা আল্লাহর উঁচা করার জন্য আল্লাহর কালেমাকে উচা করার জন্য লড়াই করছেন কেউ স্বার্থের জন্য লড়াই করছেন কেউ খ্যাতির জন্য লড়াই করছেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কেউ যেহেতু চাকরি করেন সেই জন্য চাকরি আপনাকে বাধ্য করছেন হ্যাঁ ঠিক আছে হকের ক্ষেত্রে লড়ছেন কিন্তু যেহেতু সরকার চাকরি করে সেই জন্য লড়ছেন আপনি তারা এইসবেনা এবং তারা হাদিস রসুল সরাসরি শিখছেন তো উপকারী এলমেন নাফে তাদের চাইতে বেশি আর কে শিখতে পারে আমল এবং কামল সরাসরি রসুল থেকে তারা নিয়েছেন শিখেছেন যেই ব্যক্তি জ্ঞানের সাথে এবং চোখ খুলে সাহবায়ে কিরাম জীবনী পর্যালোচনা করবে বা জীবনী অধ্যয়ন করবে ওমান আর যে ফজিলতগুলি গুলি দিয়ে আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন আলিমা নিশ্চিত জানতে পারবে যে আন্না হম খেয়ুল খালকে বাদ আল আিয়া সাহাবাই নবীগণের পরে সবচাইতে বেশি ফজিলত রাখেন বা নবীগণের পরে সৃষ্টির সেরা তারা। তাঁরা কোন ইসলাম তাদের মত না তার আগে কেউ ছিল আগের উম্মত মুসলিমরা ছিল ছিল না আগের উন্মত আম্বিয়া আর রসুলগণের সাথী সঙ্গীরা ছিল যেমন ঈসা আল ইসলামের সাথী সঙ্গীরা হাওয়াড়ি তাদেরও বড়ো মর্যাদা আছে মুসা আলী সাল্লামের সাথী সঙ্গী ছিল ছিল না ছিল না প্রত্যেক নবীর সাথী সঙ্গীরা ছিল আর মোহাম্মদ রসুল উল্লাহ সাথী সঙ্গীরা কাদের মর্যাদা বেশি আমার পরে সাল্লামের সাহাভায় ওই কথা বলছেন যে দেখতে পাবে যে নবীর রসুল পরে তারাই হচ্ছে সৃষ্টির সেরা লাগে তাদের মত না আগে ছিল পূর্বে ছিল না তাদের মত पर क्यों आस आठ नम्बर शत बचर चले गुगर शत मध्य हाल मन एल खेर ओमाम जो हम समस्त उम्मत सर्वोत्तम उम्म যেভাবে অল্প সময় আমি তার কিছু কথা আপনাদেরকে শোনাই যাতে করে আরো স্পষ্ট হয় যদিও প্রায় কথা চলে এসছে তবে এক একটি করে বর্ণনা করলেন আরো বুঝতে সুবিধা হবে প্রথম যে বিষয়টি তারা এই ক্ষেত্রে মধ্যমপন্থী না বাড়াবাড়ি করেছেন অতিভক্তি যেটা আল্লাহ নিষেধ করেছেন আর না তারা মানহানি করেছেন সাহাবাই ক্যারদের সম্পর্কে মানহানি করেছে মানহানি করেছে আলেবায় সম্পর্কে আবার অতিরঞ্জন করেছে কার সম্পর্কে আলেবাদ এই সমস্ত এফরাত এবং তাফরির ঘাটতি বাড়তি অতিরঞ্জন অথবা ত্রুটি থেকে মুক্ত হালেসন্নতাম र्णनाल्लाहल जमत दृष्टिभंगी साहब द्वंदी से सम्पर्क फेतना मुसलिम कल है शेर के फेतना बला है फेतना सम्पर्केलेअल जमतभंगी की बसि बस हाई लाइट कर इसलमर शत्रा इंधन जगिए सब कथा मध्य मिथ्या कर सब्यस्त स्वीकृत कर सब्यस्त शुद्ध सहबाई करामा मध्यमे इलाम जो विधि विधान रही सब गुली के वरे? মুসলিম জীবন থেকে বা মানব জীবন থেকে সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইসলামের শত্রুদের কারণ আমাদের কাছে পৌঁছেছে রসুলকে সাহাবাহর নিয়েছে ডিঘ না কোরআন এক জায়গায় জমা করলেন আর মুসাফ বানাইলেন কেসমান যে ফুতুয়া দিয়ে রেখেছে তাতে যদি এত বড় কাফের হয়ে যায় জমা করা যাবে বিশ্বাস করেন তারপরে সাহাবাই কেন হাদিস মুখস্ত রেখেছেন আর তারপরে ধীরে ধীরে লিখতে শুরু করা হয়েছে মানে আব্দুল্লাহ বিশ্বাস করে ব্যক্তি পর্যায়ে যদি কিছু কিছু হাদিস সাহাবারা লিখতেন কিন্তু একেবারে পরিকল্পিত ভাবে এখন হাদিস লিখতে হবে না হলে হইলে সাহাভাইকার করে নিচ্ছেন হাদিসগুলি সব আমাদের হাত ছাড়া হয়ে যাবে নিলেন তো হাদিসগুলি কাদের মাধ্যমে আসলো সাহাবাইকার মাধ্যমে আর সাহাবাই কেরামরা এই করেছে সেই করেছে আর আপোষে তদের লড়া ইত্যাদি সুতরাং তাদের আস্থা করা যাবে না এটাই রাফেজি শিয়ারা করেছে আর এটাই এবং না যারা মানে ইসলাম সম্পর্কে যারা পশ্চিমা বড় বড় করে কিসের জন্য খুঁজার জন্য হ্যাঁ ইসলামের মধ্যে দোস্তুটি আছে সুতরাং ইসলাম অচল হ্যাঁ মুসলিমদের ধর্মের আস্থা করা যায় না এই সুযোগগুলি করে দিয়েছি ইসলামের শত্রুদেরকে তাই এখানে शेखाना प्रभाविता बेला प्रमाण थी भूल कर निजे जान विचारपति बसे द्वंदी कम शाहबा साहब गुली आलाप आलोचना करर्चा करबागुल কারণ দেখেন নিজের যুগে মেলা ঘটনা ঘটছে যে ঘটনা ঘটলি যেগুলি সবাই বলছে সেগুলি যে সত্য তা না আপনার প্রচার মাধ্যমে যা কিছু হচ্ছে কিন্তু তাই না টিভিতে খবর পড়া হচ্ছে একরকম ঘটেছে আর এক রকম পত্রপত্রিকা লিখা হচ্ছে একরকম ঘটেছে আর এক রকম ঠিক কেনা একজন লোকে কিছু অস্ত্র একটা ব্যাগ ধরিয়ে দিল এই যে জঙ্গি ধরা হয়েছে হয়েছি আর এখন এ হয়েছে সে হয়েছে কি করে বলছেন আপনি কথা সুতরাং নিরবতা চুপ থাকা এটা হচ্ছে আহলে সোন জামাতের আহ তারা পদ্ধতি দ্বিতীয় যে বিষয়টি जा सही वर्णित हो गुदी सही सम्पर्क भूमिका गृषिभंगी से वर्णना एक क्षेत्र प्रथम से कथागुलिसम्तुटी सम्पर्क वर्णित हो ग ना ও জুমার খুদাই খুদ্দ করা হইত শিয়াদের গড়া কথা যার ফলে দেখেন আপনারা খেয়াল করবেন সমস্ত সাহাবাহিক নাম না আসলে রাজিয়াল বলে বলে না কিন্তু আলী রাজি আল্লাহ নাম আসলে অনেকে অন্য একটা দোয়া বলে কি বলে আছে স্মরণ করেন দেখি বললে কিন্তু সরণ হয়ে যাবে যাও আলী কার্রাম্লাহ যাও আলী রাজিয়া তাহার চেহারা সম্মানিত করুক কেন বলেন আব্রামাল্লাহ যাও ওমার কার্রামাল্লাহ ওয় যাও উসমান কর্রামাল্লাহ যাও क्या मिथ्यास खुदवा मेम्बर उठे आली के, के, के, के गल्लाई আর বলা হয়তো সৌব আল্লাহ ওয়াজাহ নাকি বলা হয়তো আল্লাহ তার চেহারাকে কালো করুক তখন ওর জবাবে তখন কি কি বলতো চাল আল্লাহ আর আমাদের দেশের উর্দু বাংলা যে বইগুলি পড়বেন তাতে বহু জায়গায় ছোট থেকে ছোট থেকে আমরা কার্রামাল্লাহ পড়েছি ওস্তাদ তেমন বোঝাননি ভালোক্ষণ ওস্তাদের কাছে কি শেষ রহস্যটা জানলাম যে কার্রামাল আসলো কোথায় বা দু রচনা করেছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য কামাফ আলো রাফেজ বলছেন যেমন क्षेप करना द्वित कथा वर्णना करस्तुटिगुली वर्णना से गिर मध्य कियोजन भलो गणगुल ঘটনা যেসব বর্ণনা করা হয় সেগুলির ওপর কোন আস্থা ভরসা করা যাবে না কারণ তারা যে জানা আছে কোরআনকারী আল্লাহ সার্টিফিকেট দিয়েছে আর এই সব ঘটনা হচ্ছে সন্দেহপূর্ণ আর যেগুলি সহি সেগুলি সম্পর্কে বললেন যে হয় ইজতেহাদে ঠিক করেছেন অথবা ইজতেহাদে भूल चार नम्बर कर मानस मानुष मानस मात्र भूल होते मासूम छा छोटे बड़े भूल हईल भूल मेला मध्यम रही माध्यमग बर्णना फिर कारण से आलोचना शेष खान जो विषय এখানে বর্ণনা করেছে সেটা হচ্ছে শেষ খানে ইবিনের মর্যাদা সার কথা সংক্ষেপে আল্লাহ এবং তারপতি ইমানের ক্ষেত্রে তাদের মর্যাদা কেউ পারে না এটা হচ্ছে সবচেয়ে ভালো আমল নবিস্লামকে এবার জিজ্ঞেস করা হয় আফদাল কোন আমল সবচেয়ে উৎকৃষ্ট কি বলেছিলেন আল্লাহ ইমান দ্বিতীয় হচ্ছে যেটা যেমন তেমন কথা নয় মুখে তো জেহাদ জাহাজ করা সহজ হ্যাঁ কিন্তু কাজের জেহাদ হচ্ছে আসল আর আকিদা ছাড়া কি করে জেহাদ হতে পারে আজকাল বদ লোক বেশি জেহাদ করছে আকিদা কি করেছে আপনার আকিদা মানে হচ্ছে দিনের অকাট বিশ্বাস ঠিক না হয় তিন নম্বর আল হিজরাতমান আর নুসরত দিন ইল্লাহ চার নম্বর হচ্ছে আল্লাহর দিনের সাহায্য করা আল্লাহ তারাই ছিল সত্যবাদী আল্লাহ কি বলছেন মুসলিম ছিল না মোনাফেক বলে নাই কাফের বলে তো মোনাফেক সত্যবাদী হয় তা আল্লাহ বলছেন সাদে কোন গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন উল্লাইকা শ্রেষ্ঠ হচ্ছেন সাহাবাহ কেরামগণ কারণ এই সবচেয়ে শ্রেষ্ঠ আর এই ওম্মতের প্রথম শ্রেণী মানুষ হচ্ছে समस्तर मध्य सहमतुम तुम उत्कृष्ट कर प्रथम सम्मोधन ही सहबाई कलम कन्तुम खैरा तो परोक्ष भावे कैम पर्त जो मोमेनाथ्मत श्रेष्ठ परोक्ष भावे डायरेक्ट আল্লাহ সাহেব কি বলেছেন তারপরে সবচেয়ে বেশি উৎকৃষ্ট মনোনীত হচ্ছেন সাহাবাই কেরমগন একটি হাদিস এই মর্মে তিরমিজি এবং ইভেন এ মাজা মোস্তাদা খাকেমে রয়েছে হাদিস টা শেষ হাদিস তোমরা সত্তরটি ওম্মত উম্মতকে পূর্ণ করছো মানে তোমাদের আগে অনসত্তরটি জাতি ওম্মত এসছে নামের জাতি তারপর এবার জাতি এবার মো সাই করে মাত্র কয়টাই জানছি কিন্তু কত উম্ম এসে কত উম্মত নবী রসুল এসেছেন ওগুলো নামই জানানি আমাদের জি তোমরা সত্তর উম্মত পুরা করছো আন্তম খাই রহ এই সত্তরটি তোমরা সবচাইতে শ্রেষ্ঠ ও আকরাম সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ কাছে জি হাসান বলেছেন এখানে আজকের আলোচনা শেষ হল ও সাল মোহাম্মদালা আলী ওসহমাই শুভারমরিম মাসে ও সালাম আলম ও সলিম আলহামদুলিল্লাহ